تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم تعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ألا إن أولياء الله لا كوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم الفشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ويقول عز من قائل يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويدل الله الظالمين ويفعل الله ما يشاء ويقول الرسول صلى الله عليه وسلم في حديث عند مسلم من كان آخر كلامه لا إله إلا الله دفن الجنة ويقول موت المؤمن بعرق الجبين رواه أحمد والتلمزي समस्त प्रशंसा निवेदन करी महान अल्लाह रबुलर जिनके पृथिवीते परकाल प्रस्तुतर प्रेरण करके परकाल उपार्जन करे अन निबासे চলে যাওয়ার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন সালাতে তাসলিম প্রেরণ করছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি যিনি সকল রসউলের সর্দার ছিলেন সমগ্র সৃষ্টি জগতের সর্বসেরা মানুষ ছিলেন সালাতে সালাম প্রেরণ করছি তার সাহাবিগণ তার আজ আজ মোতাহারাত এবং তার পরিবার পরিজনের প্রতি তেমনি ভাবে সকল মমিন মোত্তাকির প্রতি সম্মানিত মুসল্লি আরেকরম আজকে আমার খদ্বার বিষয় হল অর্থাৎ একটি সুন্দর সমাপ্তি জীবনের সুন্দর সমাপ্তি শেষ ভালো যার সব ভালো তার ইনামালের এই বড় তুবিল কার জীবনের খাওয়াতে মা জীবনের সমাপ্তি যে জিনিসের উপর হবে তার অনন্তকাল তার পরকাল সেই হিসাবে নির্ণয় হবে ফসল খাওয়াতে মা একটি সুন্দর মৃত্যুর জন্য اتشون در جبون والتبشك اتشون در ايمان نبايت ايمان لن يقر ايمان والتبشك رسول الله صلى الله عليه وسلم بلتشل ان الايمان لا يخلق في جوف اهدكم كما يخلق الثوب فاسألوا الله تعالى ان يجدد الايمان في قلوبكم সাহুল আলবানীমাম আলবানী হাদেশটিকে সহি বলেছেন রসুল সাল্লা সাল্লাম বলছেন এই ইমান তোমাদের ভেতরে পুরনো হয়ে যায় সৌন্দর্য সৌন্দর্যহীন হয়ে যায় পুরনো হয়ে যায় কেমন এখন একুৎ যেমন কাঁপাও পুরনো হয়ে যায় যে কোন লাইসেন্স রিনিও করতে চাইলে কর্তৃপক্ষের কাছে যেতে হয় গাড়ির একটা ফিটনেস ট্যাক্স টোকেন इन्स्यो करते हम जताथ करशन करते हैं प्रक्रिया जैसे रिनिओेल लाइसेंस बिल ये राष्ट्रे काज चले डेट फेल इमान दिए कोज चलना इमान के रिनिओ करते যথাযথ কর্তৃপক্ষের কাছে আবদার করে অ্যাপ্লিকেশন জানিয়ে সেই প্রক্রিয়া সে কাজ সেই ফি জমা দিয়ে সব কিছু করে নিজের ইমানকে রিনিয় করে নিতে হবে না হলে পরিত্যক্ত ইমান নবী সাল্লাহ আলহি ওসাল্লাম এই বিস্ময়কর ইনফরমেশন আশ্চর্যজনক এই সংবাদটি আমাদেরকে জানিয়েছেন যে तरे पुरानो होते थे कमा लाख सब जेमन कपड़ पुरानो होते थे कपड़ पुराना गे रंग जले ग सेलै फेख फाक देखा जाए फाटा एखने फाटा तेला पकाए गए ठीक मत लागे ना पुरानो जमा এই জামা গায়ে দিয়ে কেউ কোনো মজলিশে যায় না মজলিশে চলে না পরিত্যক্ত গাড়ির গ্যারেজের সামনে কিছু গাড়ি পরিত্যক্ত অবস্থায় দেখা যায় সারা ঢাকা শহরের বালি ধুলি ময়লা পড়তে পড়তে পড়তে এটা একেবারে বিশ্রী অবস্থা চাকাও নাই কাঠামটা বসে আছে বহু আগের গাড়ি পরিত্যক্ত ইমানও এমন হয়ে যায় পরিত্যক্ত হয়ে যায় এই নিয়ে চলা যায় না গাড়ি পূরণ হয়ে গেলে রাস্তা যদি কঠিন হয় পাহাড়ি হয় ওই পুরানো গাড়ি নিয়ে ওই রিস্কের রাস্তায় চলা যায় না চলা যায় না বর্তমান পৃথিবীর জীবনটা পাহাড়ি রাস্তার মতোই কঠিন এখানে দুর্বল গাড়ি দুর্বল ইমান চলবে না দুর্বল ইমান যাদের তাদের ব্যাপারে ইনফরমেশন রয়েছে এমন দুর্গম যুগ আসবে কঠিন যুগ আসবে ব্যক্তি ভোরে ইমান নিয়ে থাকবে সন্তা পর্যন্ত টিকবে না দুর্বল ইমান पुरो ईमान क्या विकेल पर इमान हारिए फल विमानदार सकाले इमान हारिए फल हदीसटी बहुवार हमी सही मुस्लिम शही हदीस एक सुंदर खाते सुंदर मृत्युर एकटका तत्मान लागे कम इमान কারণ ইসলামিমা কানা একজন নৌ মুসলিম যখন ইসলাম কবুল করে সে জানে আমার বয়স যদি এখন চল্লিশ পঁয়তাল্লিশ বছর হয় যত মদ খেয়েছি আজকে এমন একটা কালিমা পড়ব সব মাফ পেয়ে যাবে যত খুন খারাবি যত জুলম অত্যাচার পরের হক লুণ্ঠন ঠকবাজি জিনা ব্যবচার গান বাদ্য বাজে যত ভায়োলেন্স যা আমি করেছি একটি নতুন কালেমা একটি নতুন জীবন দেবে নতুন খাতা খুলব অতীত আমার ডিলেট হয়ে যাবে আজকে ইসলাম ও ইয়াহি কানা কলা ইসলাম নতুন ইসলাম পুরনো ইসলাম নয় আজকে মাত্র সে ইসলামকে নিজের অন্তরে স্থান দিয়েছে এই ব্যক্তির পুরনো কিচ্ছা কাহিনী পা ज निजे केम नील जेमन से नतून छह जन्म दिए एक मुमिन से প্রতি মুহূর্তে নিজেকে আপগ্রেড করতে থাকবে নিজেকে রিনিউ করতে থাকবে বিশেষ করে এই জুগি এখন তো জামা রিনিউ করতে হয় ঢাকা শহরে শুধু এই পুরান ঢাকা থেকে গুলিস্তান ঘুরিয়ে আসলেই জামাটা রিনিউ করতে হবে যদি সাদা জামা হয় যদি সাদা জামা হয় কালো হয়ে যাবে ট্রাকের ধোঁয়ায় বাসের ধোঁয়ায় ধুলি বালিতে এটা আর চলবে না ঠিক এটা যেমন কাপড়ের অবস্থা এই অবস্থা আরো গুরুতর আরো ভয়াবহ অবস্থা এমন আবর্জনার পরিবেশে পছা দুর্গন্ধময় সমাজে আমরা বাস করি যে বুঝে সে বুঝে যাকে আল্লাহ অন্তর দিয়েছেন এই মানের চশমা যার ভিতরে আছে এই মানের অনুবীক্ষণ দুর্ভিক্ষণ যার ভিতরে আছে সেগুলো বুঝে প্রিয় ভাইয়েরা সেজন্য হোসনে খাওয়াতে বা একটি সুন্দর মৃত্যু আল্লাহ কাকে দেন যার একটি সুন্দর জীবন রয়েছে ফিলিস্তিনের এক যুবক বাইকুল মোকাদ্দাস মসজিদে ঢুকল সালাত পড়ল সালাত পড়ে সন্নতের নিয়োগ করল সন্ন্যতে দাঁড়িয়ে আসতে ঢলে পড়ে গেল सलात अवस्था इमाम सहेब म खादिम मुसल्लि सबा धरल तर प्राण उष्ठागत निश्स जरा से अवस्था शेष पर जीवन वल्ला मस्जिदे जुमुआर दिन इमाम खतीबर हाथ सलात अवस्थाए पृथिवी ऊर्द जगते चले ग কতটা সুন্দর মৃত্যু খোঁজ নিয়ে দেখা গেছে এই ছেলেটি তার মায়ের খুব সেবা করত মাতা পিতার সেবা খোঁজনে খাতে মার একটি বিরাট উপায় হয়তো তার মা তার জন্য এমন একটি দোয়া করেছে আল্লাহ তাকে জুমার দিনে মৃত্যু দিয়েছেন সালাত অবস্থায় মৃত্যু দিয়েছেন আল্লাহর জিকির করতে করতে মসজিদের ভিতরে তাও আমার জুমুয়া তাও তাও মুকাদে দুনিয়া থেকে চলে গেল এবং জুমুয়ার দিনে চলে গেল মহাবিন মুসলিমিনুমুয়াউল জুমুকর মোসনদে আহমদের হাদিস আমাদের বাংলাদেশের মানুষ মনে করে রমজানে কবরে কোনো সুয়াল জবাব নাই আজাব নাই এটা ভুল রমজানে আজব বন্ধ দরজা বন্ধু কবরের সুয়াল জবাব হবে না এটা কোনাল জবাব হবে না জুমার দিন মারা গেলে রবি সাল্লাহ বলছেন মা আমিন মুসলিম যে কোন মুসলিম ইয়াম তুইয়াল জুম যে মারা যায় যারে সৌভাগ্য হয় যে এই খোশনা সিবি হয় যে লি ভাগ্য নিয়ে ফিটি এসেছে সৌভাগ্য নিয়ে এসেছে যদি সে জমার দিন বা জমার রাতে মারা যায় ফিথিনেতাল কবরি কবরের সোয়াল জবাব থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিলেন তোমার সোয়াল জবাব লাগবে না এমনি পাস তোমার পরীক্ষা লাগবে না জুমার দিনে মরেছ তুমি পাশ হয়ে। তুমি রেজাল্ট পেয়ে গেছ আল্লাহ আকবর আল্লাহর নে পূর্ণবান বান্দারাই এই সুযোগগুলো তারা লাভ করে আমার এখনো মনে পড়ে দু সালে আরাফাতের ময়দানের একটি বাংলাদেশি হাজি হাফজে কোরআন তরুণ। হয়তো তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স হবে আমি ছিলাম ওই এলাকাতেই হঠাৎ হার্ট অ্যাটাক অথবা ব্রেন স্ট্রোক বা যে কোনো এক অবস্থা সে মরে গেল আজকাল তো মৃত্যু হয়ভাবেই ফাজ আতুল মৌত কেমতের আগে সব জিনিস যেমন ছট করে হয়ে যায় বাটন চাপলেই একটা প্রোগ্রাম অন হয়ে যায় একটা গাড়ি অন হয়ে যায় একটা কারখানা চালু হয়ে যায় বাটন চাপলে আবার বন্ধ স্টপ চক্ষের পলকে সব হয় মৃত্যুও কেয়ামাতার আগে এই সিস্টেমে হবে বকৃতা করতেছে আসতে কাত হয়ে পড়ে গেল নাই কথা বলতেছে হ্যান্ডশেক করতেছে আরে পড়ে যাচ্ছে হাসপাতালে নিলো মৃত্যু এখনকার মৃত্যু আধুনিক মৃত্যু তো মডার্ন মৃত্যু কেবল মানুষ মডার্ন হতে জানে না মৃত্যু ও মডার্ন হতে জানে মডার্ন লাইফ এবং মডার্ন ডেথ লাইফ যেমন মডার্ন মৃত্যু সেরকম হয়তো শ্বশুর ভাইতে শ্বশুরের সাথে মোসাফা করে গল্প করছেন আস্তে ডলে পড়ে গেলেন হারেন জামাইতে চলে গেল মৌত নবী সাল্লা সাল্লা বলেছেন এইভাবেই আকস্মিক মৃত্যু ঘটবে বিমানে যাচ্ছে যাচ্ছে বিমান উড়াচ্ছে নয়শো হাজার কিলোমিটার গতিতে কেউ কত আনন্দে আছে বা বিমানের দেয়া নাস্তা পানি করছে গল্প গুজব চলছে হঠাৎ নাই কি হল একটা পাহাড়ে ধাক্কা লাগলো এই মাত্র দুনিয়া ছিলাম এক সেকেন্ডে দেখি কোথায় আসলাম বিমান বন্দরে না আখেরাতের বন্দরে হঠাৎ মৃত্যু গাড়ি যাচ্ছে দুরন্ত গতিতে মার্সিডিস হাঁকাচ্ছে স্বামী ড্রাইভ করছে স্ত্রীর পেছনে গান চলছে হঠাৎ আইল্যান্ডে মেরে দিয়ে দুইজনই আখেরাতে এখনকার মৃত্যুগুলো মডার্ন লাইফ তো আমরা তো মডার্ন মানুষ মৃত্যু মডার্ন হয়ে গেছে ফাজ মাহমুদ অথচ চব্বিশ ঘন্টা রেডি থাকবেন পাগলা ঘন্টাতে কখন বাজে কোনো খোঁজখবর নাই আগের যুগে তো মরত এই জ্বর হল একটু ডায়রিয়া হলো এই একটু অসুখ বিসুখে ধরলো করতে করতে বিছানায় পড়ে গেল এক বছর দু বছর পাঁচ দশ বছর পরেনি মৃত্যু আসল অনেক সময় দিয়ে দিয়ে আসতো এখন সময় পাবেন না এখন মুখে কালে মাছ চব্বিশ ঘন্টা রাখতে হবে কোন সময় আসে আতুল মৌ কত দৃশ্য দেখেছি ওই যে आराफर मैदान से हाफज कुरान के देखल सऊदी आरब पुलिस बोलते हायरे यरण जो आल्ला दी एहराम पोशाक पड़ा अराफतर मैदान शुए चेहर मध्य इमान झलक इमान नूर इमान ज्योति बड़िए पड़े चेहरा खातेमान হজ করতে গিয়ে লব্বাই কাল্লাহমালিক বলতে বলতে আল্লাহর কাছেই চলে গেল এবং তার দাফন কাপনের হুকুমল ওই অবস্থায় দাফন করতে হবে ময়দানে তাকে দেখা যাবে লব্বাই কাল্লাহমালিক বলতে বলতে উঠে আসতেছে আকবর এবং প্রতি বছর সে একটা হজের সমাপ পেয়ে যাবে প্রতি বছরের হাজিদের সাথে যে শরীফ তার এটা জারি হোসনুল খাওয়িমা একটি সুন্দর মৃত্যু নেটে একজন কারি সাহেব দেখলাম কেনাক করতেছে কি সুন্দর সুরেলা কণ্ঠে ইন্ডোনেশিয়ার কারি কেনা আকরণ করতেছে একবার বলে আবার রিভাইজ কারি আনা মোটে যাচ্ছে এ সময় আসতে আল্লাহর কাছে চলে গেল ঢলে পড়ে গেল কত মানুষ তো গানের মঞ্চে দোতারা সেতারা নিয়ে রেডি গানটা মুখে নিয়েছে আস্তে ঢলে পড়েছে এটাও একটা মৃত্যু নিকৃষ্ট মৃত্যু অপমৃত্যু আমাদের বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে বলে অপমৃত্যু হয়েছে আস্তাকরলাহ সেই ঘৃণীত একটা কথা কত নিকৃষ্ট একটা কথা এটা অপমৃত্যু তা শহীদ মৃত্যু এটা লোক আলহারের দোক আগুনে মারা গেছে শহীদ অ্যাক্সিডেন্টে মারা গেছে শহীদ সাহেবুল হাজম অ্যাক্সিডেন্ট মারা গেছে শহীদ বজ্রপাতে মারা গেছে শহীদ আগুনে ডুবে মারা গেছে শহীদ আলমার আতু একজন মহিলা তার ডেলিভারি কেছে মারা গেছে तर अस्तित्व भेतरे सतान कमप्लीट जन्म देते गरे गल नबीजी शहदा से शहदा लाभ करल रुहा मायर साथ ही जन्म फुलटा लेगे थे शिशुर ना से फुल दिए ट्रेने मा के जानना नहीं जाए এগুলো অপমৃত্যু নয় হ্যাঁ বিষ মারা গেছে এটা অপমৃত্যু গনায় ফাঁস দিয়ে মারা গেছে অপমৃত্যু সুইসাইড করেছে যে কোনো এটা অপমৃত্যু ধূমফান করতে করতে লাংস অ্যাটাক হয়ে ক্যান্সার হয়ে চলে গেছে এটা অপমৃত্যু গান গাইতে গাইতে মরে গেছে জিনা করতে করতে মরে গেছে মদ এক বোতল খেয়ে আরেক বোতল খাবে অর্ধেক খাইতে খাইতে ডলে পড়ে গেছে এটি অবমৃত্যু কিন্তু এক্সিডেন্ট হয়ে মরে গেল গাছ থেকে পড়ে মরে গেল ইমানদার এটা সাহাদা তার জন্য ডাকাতের হাতে মরে গেল সাহাদা মান কোথায় দুন এমা লিহি বাহুয়া শাহিদ নিজের টাকা পয়সা রক্ষা করতে গিয়ে ডাকাতের হাতে মরা পড়ছে ডাকাতকে কি আছে বের করে দেয় সে বলো না দেব না ডাকাত গুলি করে দিল এ শহীদ আর ওই লোক খুনি ডাকাত খুনি কেমতের ময়দানে খুনের আসামি হয়ে উঠবে আর এ শহীদ হয়ে উঠবে মনকোতে লাগবে না এর দেহি পাও শহীদ নিজের ইজ্জত নিজের বউ বেটির ইজ্জত নিজের স্ত্রীর ইজ্জত রক্ষা করতে গিয়ে স্বামী বা বাবা মরে গেছে শহীদ শহীদই মরণ মান দুন মন কোথেলা শহীদ কোন রকমের জুলুম অন্যায় করা হচ্ছে তাকে প্রতিবাদ করতে গেল প্রতিবাদে মারা গেল সেও শহীদ অবমৃত্যু নয় মন কোতেলা দুইনি ফাহু শহীদ ঋণ পাবে একজনের কাছে এক লক্ষ টাকা ঋণ চাইতে গেছে সে মেরে দিয়েছে মেরে লাশ গুম করে দিয়েছে সে শহীদ সময় নিতে মুসলিয়ানি কেরম এগুলো হোসনুল খাহিমা সুন্দর মরণ সুন্দর মরণের কতগুলো লক্ষণ আছে যে মুমিনকে দেখবেন লা ইলাহা লাহাইল্লাহ বলতে বলতে নিঃশ্বাস ত্যাগ করল ইনশাআল্লাহ তার জান্নাতি মরণ হয়েছে নবী সাল্লাহাম সাক্ষ্য দিয়েছেন মনকান আগ রকাল আমি দেখাল না এই পৃথিবীর যার শেষ কথাটি হবে সে কোথায় যাবে জান্নাতে যাবে। জানাতে যাবেন জাবিন। মুমিন মরার সময় কপাল দিয়ে ঘাম হয়। কপালের ঘাম নিয়ে মুমিন মৃত্যুবরণ করে মানুষ লজ্জা পেলে কপাল দিয়ে ঘাম আসে সরমে ঘেমে গেছে মুমিন যখন ফেরেছে তাদের এই অকল্পনীয় স্বাগত জানানোর ভাব দেখে জান্নাতি ফুলের গুচ্ছ রেশমি উমাল ওয়েলকাম জানাবার জন্য গার্ড বনার দিতে আল্লাহর কত অজস্র ফেরেস্তারা ফেরেস্তারা তার সামনে চোখের পর্দা উঠে গেছে মৃত্যুর সময়ে চোখের মধ্যে আয়রনের প্রবাহ আল্লাহ বাড়াই দেন আয়রনের প্রবাহ বেড়ে গিয়ে দৃষ্টিশক্তি তিন গুণ বেড়ে যায় তখন ফেরেস্তাও নজরে আসে জান্নাতো নজরে আসে লাকাদ লকদ কুন্ত চোখের দুর্বলতার ফলে এই জগৎ থেকে তুমি উদাসীন বেখবর ছিলে। ইনফরমেশন পেতে না তুমি দেখতে না তুমি আনকা যে হিজাব যে পর্দার কারণে এগুলো দেখছিলে না সেটা আজকে খুলে দিলাম ফবা সর উকেও আমার তোমার দৃষ্টি আজকে তেজস্বী আয়রনে ভরা চোখের মনি বড় হয়ে যায় দেখে ফেলেন মোমিন যখন সে দেখে যে আমি কি ছিলাম কত নরমাল একজন ইমানদার ছিলাম আমার কোন কি ভেবে ছিল আমি তো কল্পনা করিনি কিন্তু যে স্বাগত জানাতে আসছে এটা তো কোনো প্রেসিডেন্ট স্বাগত জানায় না সরম পেয়ে যাবে সে গ্রাম থেকে একটা রিক্সাওয়ালা ধরে এনে যদি প্রেসিডেন্ট ভবনে প্রধানমন্ত্রীর ভবনে লাল গালিজা সম্বর্ধনা দিয়ে তার জন্য সেনাবাহিনী এভাবে দাঁড়িয়ে একুশ বার তপনি দিয়ে যদি তাকে গার্ড অফ দেয়া দেওয়া হবে ছাড়া সরমে মরে যাবে কাশিবাসি করবে এটা কি আমি কি এটার অভিযুক্ত ঠিক মো মিনের অবস্থা হবে তার মৃত্যুর সময়ে যে এত বড় গার্ড অফ অনার দেওয়া হচ্ছে সুসংবাদ আল্লাহ আকবর সরমে তার কবার দিয়ে ঘাম বেরোতে থাকবে মত মো মেনে আর আকিল মোস্তে আহমদ এবং তিরিমিজির হাদি সেটি এই সুন্দর মৃত্যুটি সারা জীবন ভরে চেষ্টা করে পাওয়া যেতে পারে সেচ দেয় গেছে মরে গেছে আহা কি সৌভাগ্য সারা জীবন শেষদা করেছে আল্লাহকে এখন একদিন শেষতে গেছে আর উঠে না মরে গেছে সেজদা গিয়ে ঘুম আসলেও আল্লাহ গৌরব করেন মৃত্যুয়ের ঘুম কাছাকাছি নবী সাল্লাহ সাল্লাম মাঝে মধ্যে সেজদা গিয়ে নাক ডেকে ঘুমাতেন আল্লাহ গৌরব করেন দেখো বন্দার দেহটা আমার দরবারে পড়ে আছে আর রুটা আমার কাছে দেহটা মসজিদে আর রুটা আমার কাছে কতটা সে আমার প্রিয় বন্দা আমাকে কতটা ভালোবাসে সেজদার ঘুমে ওজু যায় না বাংলাদেশে তারাবিদ নামাজে এমনটা হয় কিছু কিছু মুসলিরা দেখা গেল সেচ দেয় দুই শেষ বেসারা উঠেই না হ্যাঁ তার ছুটে যাওয়ার আকাত সে বলে নেবে কিন্তু সে এক বিরাট একটা কাজ করেই বসল এই ফাঁকে যে আল্লাহর কাছে সেচ নেই গিয়া রুটা আল্লাহ কাছে পাঠিয়ে দিল আন আল্লাহ ফেরেশ কাদেরকে নিয়ে গৌরব করলেন যে তোমরা না বলছিলে এই মানুষেরা আমার এবাদত করবে না ফেতনেবাদত করবে দেখো তো ও পড়ে রয়েছে রয়েছে কোথায় সেচ তার প্রাণটা আমার কাছে আল্লাহ ফেরেস নিয়ে গৌরব করেন এই বান্দাকে নিয়ে আর যদি মৃত্যুই হয় সেদ্ধ অবস্থায় আসল মৃত্যুটা তারে আর তো বলার অপেক্ষা রাখে না যে কত বড় সৌভাগ্য সুন্দর মৃত্যুর কতগুলো সিমটম আছে লক্ষণ আছে আল্লাহ বলেছেন সুরা ফুসালাতে তিরিশ একত্রিশ নম্বর আয়তে ইন কোন রব্বনাল্লাহ যারা বলেছে আমাদের রব আল্লাহ খাই তার গাইও তার নুন খাই তার গুণ গাই আর কারো নুন খাইও না কারো গুণ গাইও না কারোর সাথে আমার কোন সম্পর্কও নাই মনগত সম্পর্ক নাই দৈহিক সম্পর্ক মুখের সম্পর্ক কাজকামের বহু সম্পর্ক আছে মানুষের সাথে কিন্তু হৃদয়ের সম্পর্ক শুধু আল্লাহর সাথে রব্বন আল্লাহ রাত আমাদের একমাত্র আল্লাহ তিনি বানিয়েছেন তিনি জীবিকা দিয়েছেন তিনি লালন পালন করছেন তিনি জীবন ধরে রেখেছেন তিনি মৃত্যু দেবেন তিনি জান্নাত দেবেন সব কিছু তারই হাতে সমস্ত কম আল্লাহ বলার করে আর ডান করে নেই কুপুরি সেরিকিতে যায় নাই আর কখনো বেমানি করে নেই পাপাচারে কখনো আর পা বাড়ায়নি একেবারে সেরা তা কিবর উপর রয়ে গেছে এই ধরনের মানুষ যারা যারা চাকা নেই হিমুল মালাইকা মৃত্যুর সময় নাজিল হয়ে যাবে গার্ড অফ অনার দিয়ে তাকে আল্লাহর কাছে নেয়ার জন্য ফেরিস্তারা চলে আসবে অ্যাঞ্জেলস নুরানি সৃষ্টিরা চলে আসবে আল্লাহ তাহ যেন ভবিষ্যতের কোনো ভয় তোমার নাই আর দুনিয়াতে কে আছে কে নাই কাকে রেখে যাচ্ছ এটা নিয়ে কোনো আশঙ্কাও নেই একদম টেনশন ফ্রি হয়ে এসো আর জাননাতে সুসংভাবনা এই যে জান্নাত তোমাকে দেখাচ্ছি সে দৃশ্য দেখে ফেলছে আল্লা কুন্তুম তুম আদুন যে জান্নাত তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হতো সে জান্নাত এখন বিনা টেলিভিশনেই দেখো তোমার পর্দাটাই ঘরের ওয়াল ঘরের শূন্য স্পেশাই টেলিভিশন এই যে দেখো যাব না অনেক নেমিনরা সালাম দেয় মৃত্যুর আগে কাকে সালাম দিল সে বাড়িতেই একজন আমাদের চাচি মৃত্যুর সময় আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বলে তিনি মৃত্যুবরণ করলেন কাকে সালাম দিলেন পরে আমরা এই আয়তের ভিত্তিতে বুঝেছি যে অবশ্যই তিনি অ্যাঞ্জেলস আল্লাহর মালাইকা ফেরস্তান উহানি ফেরস্তান তাকে নিতে এসেছে ওদেরকে দেখে সালাম দিয়েছেন সালামের অভ্যাস ছিল যে কোনো মমিনকে সালাম দিতেন সে অভ্যাসে তাদেরকে সালাম দিয়ে বসলেন দুনিয়াভাসীকে জানিয়ে গেলেন যে আমি ভালো পথেই চলে গেলাম প্রিয় ভাইরা আজকের মৃত্যু কিভাবে আমরা এমন সুন্দর একটি মৃত্যু পেতে পারি সমাজের এই অবস্থায় কি কঠিন অবস্থা কিভাবে একটা তরুণ देखा गांड्रड सेटे पन्नग्राफी देखे देखते आस्ते डले पड़े गुल खाते मा अपमृत्यु जानि तरणति है जीवन जदि अपकर्मे भरा था मृत्यु अपकर्म भर दिए आसे जे सिंह के लिए खेले एकदिन सिंहर पेटे चले जाए अजगर नहीं जे खेले एकदिन अजगर ताके खे फे কত দেখেছি মনে যে যেটা নিয়ে থাকে তার জীবনের ইন্ড জীবনের সমাপ্তিটা সেভাবেই চলে আসে বাথরুমে গিয়ে ধুম পান করতেছে সিগারেট পান করতেছে বাথরুমে ওই অবস্থায় মরে গেছে একটু নাপাক জায়গা তার ফলে মুখে আবা সিগারেট কি নিকৃষ্ট মৃত্যু आल्लर का सुए खातेमाकृष्ट मरान पाना चावा उचित आल्ला जाफरे रवाना रास्ते एक्सिडेंट सब सु खातेमा एक अपराध एक कहूर्ते मरे गे को महारा नाई से टूरे जामिका यूरोपने गए मरे गल टोटल पापर मध्य मरे गलमृत्यु सुमा गल एक सूदी जब हाले जबार सूग आदि ट्राई कराई वही सुदी काज सूदी जिन लिखते लिखते लिखते कबरे चुने गल सुल खातेमा गल কিভাবে এই যুগের মানুষ একটা সুন্দর মৃত্যু পাবে কঠিন পরিশ্রম করতে হবে এখন থেকে আজ থেকেই আল্লাহ কাছে একটি সুন্দর মৃত্যু কামনা করে সেই পথ ধরতে হবে আল্লাহ বলেছেন দুনিয়া বিনাচন জীবনের সকল কর্ম যারা ইমান ঠিক রেখে সম্পন্ন করবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও মৃত্যুকালে লাইলে বলে মৃত্যুবরণ করার তৌফিক দিবেন। আবার কবরেও সুয়ার্য হবে তহিদের উত্তরগুলি প্রশ্নের উত্তরগুলি সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করবেন আল্লাহ দায়িত্ব নিয়ে নেবেন তার জন্য প্রিয় ভাইয়েরা টেলিভিশন অন করে স্টার জলসা জি বাংলা জাতীয় কিছু দেখতে দেখতে হার্ট অ্যাটাক হয়ে গেল আর ফিরল না ব্রেন স্ট্রোক করে ফেললো ওই সময় আর ফিরল না বিশ্বকাপ ফুটবল খেলা চলছে নাচ গান কত রকমের অবকর্মের আসর রাত জেগে রাত চারটা বাজে কোনোদিন চারটা বাজে জেগে থাকে না তাহার্যদের জন্য আজকে ফুটবল খেলার জন্য জেগে আস এখন তার সমর্থন যেই দলের যেই দলকে সে সমর্থন করে সেই দলটা হেরে গেল হার্ট অ্যাটাক করে মরে গেল এত ছোট খেলো কি হল তার এটা অবমৃত্যু এটা একটা অবমৃত্যু একটা ফালতু বাতিল কাজের জন্য জীবনটা দিয়ে দিল কেন রিসটা নিলা তুমি এই ঝুঁকি কেন নিলা কিসের জন্য নিলা কি পেলা আর এরা কারা এরা কি আল্লাহর বন্ধু এরা কি আল্লাহর কাজ করতে করতে হেরে গেছে বা জিতে গেছে আর তুমিও তার সাথে তাল মিলিয়ে ওই মরে গেলা না হয় লাভ দিলা অত সহজ নয় একটি সুন্দর মৃত্যু হল জান্নাতের টিকিট জান্নাতের টিকিট এই টিকিটটা নিতে কিছু খরচ আছে কিছু ব্যয় আছে প্রিয় ভাইয়েরা এই নবায়ন করুন নিজেকে এমনভাবে জীবনটা যাপন করুন গোটা জীবনটাই যেন সৎকর্মে भरा थे जखन मरे जा तक देखा जाए को सत्कर्मी आनता सब तक खुते मला जाता सदागाजे एकजन के दस हजार टाक दान करा फिर एसे बोलते से शर खरा से बोलते बोलते आना इंशाला जाननाते चले गल एक सदागर दुनिया विदाय पे गल একটা সিয়াম পালন করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সুন্দর খাতেমা হয়ে গেল সুন্দর মরণ হয়ে গেল আল্লাহ তালা আমাদেরকে এ ধরনের সুন্দর মৃত্যু দান করুন সেই সুন্দর মৃত্যুটি পেতে হলে আল্লাহর বন্ধু হতে হবে ইমান আর তাকুয়ার পথে চলতে হবে তাহলে আল্লাহ তালা সেই সুন্দর মরণ সুন্দর সমাপ্তি এই জীবনের তিনি দান করবেন একটি কোরআনের মজলিস শেষ একজন কারির কেরার দিয়ে শেষ হয় একটি গানের মজলিস শেষ কোন শিল্পীর কোন গান দিয়ে শেষ হয় জীবনটাও মজলিস ভাবন আপনার জীবনটা কি কোরআনের মজলিস না গানের মজলিস বানিয়েছিলেন জীবনে কি শোনেন কি দিয়ে আছেন জীবনটা যদি গানের মজলিস বানান হয়তো দেখবেন ওই গান একটা শুনতে শুনতে একদিন কবরে চলে যাবেন আর জীবনটা যদি কোরআনের মজরিসের মতো হয় তাহলে যেদিন এটা সমাপ্তি হবে সেদিন কোরআন শুনে বা কোরআন পরেই মৃত্যু আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে সুন্দর মরণ দান করুন এবং আমাদেরকে অপমৃত্যু অপমরণের হাত থেকে নিষ্কৃতি দান করুন আমাদের ইমানকে নবায় করার ইনি করার তফিক দান করুন আকুলকুম লিহাজা فاستغفروه وتوبوا اليه انه هو الغفور الرحيم الحمد لله الحمد لله الذي خلق الاولين والاخرين وارسل لهدايتهم الانبياء والمرسلين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 হারজ মিল্লিম ইব্রাহিম মুসলিম সম্মানিত বর্তমান জন্দ বিক্ষুব্ধ মুসলিম জাহান ফিতনে ফসাদগ্রস্ত সারা পৃথিবী এখনকার পৃথিবী এই পৃথিবীতে কোন ন্যায়নীতি নেই কোন ইনসাফ নেই এই পৃথিবীতে এখন আর কোনো ন্যায় বিচার নেই এই পৃথিবীতে এখন আর কোন অধিকার লাভের সুযোগ এখন আর নেই কেমা চোদ্দশো বছর আগে নবী সাল্লাহ সালামের হাদিসে এই সমাজের ফুল কংক্রিট চিত্র দেখতে পাওয়া যায় মুলিয়াত জুলমন ও জর সারা পৃথিবীতে প্রতিটি ঘরে পরিবারে সমাজে রাষ্ট্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে দুটো জিনিস জুলমান ও জাওরা, অন্যায় অত্যাচার আর পাপাচা এছাড়া আর কিছু নেই যেখানে হাত দেবেন এখন আর পৃথিবীতে বসবাসের কোন জায়গা নাই সুন্দর মন নিয়ে অধিকার নিয়ে দিনী মান নিয়ে বসবাস করার মতো কোনো জায়গা সারা পৃথিবীতেই নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন নিজের চারপাশ অবজারভেশনে নিলে বুঝতে পারবেন যে কথাটা কতটা সত্য প্রিয় মেয়েরা বাইতল মোকাদ্দাস বা ফিলিস্তিনের মুসলমানরা সেই সাতচল্লিশ আটচল্লিশ থেকে সেই যে নির্যাতনের শিকার এখনো চলছে সেই ধারা একদিকে ইহুদিরা আসতেছে আল্লাহ ইহুদিদেরকে নিপাত করার জন্য ফিলিস্তিনে ইসরায়েলি নিয়ে যখন ঘনিয়ে আসবে আমি যখন তোমাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেব। একটি ইহুদি ও থাকবে না ওই ওয়াদা যখন বাস্তবায়নের সময় আসবে জি না বিকুম সারা পৃথিবী থেকে তোমাদেরকে এক জায়গায় আমি একত্রিত করে নিয়ে আসবো এই আয়াতের যে হুমকি ইহুদি জাতিকে আল্লাহ নিপাত করে দেবেন নিপাতের আগে এক জায়গায় জড় করবেন সেই এক জায়গাটার নাম হল ইসরা এখানে তারা আসতেছে মরার জন্য বদ্ধভূমি ইহুদিদের বদ্ধভূমি এখানে তারা আসছে ওরা তার জাদের সাথী হয়ে এখানে ইসা সালামের বিরুদ্ধে লড়াই করবে আর ইসাও এমন নিঃশ্বাস নিয়ে আসবেন এই নিঃশ্বাস দৃষ্টি যতদূর যায় নিঃশ্বাস ততদূরে যাবে তার দৃষ্টি যতদূর যাবে নিঃশ্বাসে যাবে ফালা কািন কোন কাভের জন্য সম্ভব নয় যে ইসাল ইসলামের নিঃশ্বাস তার গায়ে লাগলো সে বেঁচে যাবে এটা সম্ভব না মানে সাথে সাথে মারা পড়বে নিঃশ্বাসে মেরে ফেলবে এই কাভের সেই ইহুদি জাতি এখন যেটা করতেছে মরার জন্য মরণের আয়োজন করতেছে তারা জেরুজালেমকে রাজধানী ঘোষণা করা বা ফিলিস্তিনের অংশ দখল করে ইজরায়েল রাষ্ট্র বানানো এগুলি সব তাদের কবরস্থান এই রাষ্ট্রের নাম কবরস্থান হওয়াটাই উপযুক্ত কোরআনের আলোকে শেষ মার শেষ মারের প্রতিশ্রুতি যেদিন এসে যাবে একসাথ করে দেব এক জায়গায় মারতে সুবিধা হবে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকলে খুঁজে খুঁজে মারতে অনেক পরিশ্রম ঝামেলা করার দরকার কি এক জায়গায় আসো এখানে কাজ সমতা করে দেব সে কপরস্থানের নাম হল ইসরাহল তারা সেই গোরস্থানে এখন গণ্ডগোল করতেছে লাভ নাই হত্যা হাজার ইসালাম নাম রে যে যুদ্ধ হবে সহযোগীদের সাথে ইহুদিদের সাথে পাথর গাছ বলবে মুসলিম আমার পিছিয়ে ইহুদি পালাইছে পাথরই কইতেছে কালো পাথর কইতেছে সাদা পাথর বলতেছে আমার পিছনে ইহুদি পালাইছে মারো গাছ বলবে আমার পিছনে ইহুদি পালিয়েছে মারো শুধু গড়কাত নামক একটা গাছ আছে যেটা ইহুদিরা পালে এই গারকাত গাছটা ইহুদি পালালে তার কথা বলবে না এই গাছটা তাকে লুকাবে আর সব গাছেরা বলে দেবে প্রিয় ভাইয়েরা নবজি বলেছেন আবুদাউদের বর্ণনা আলবানি বলেছেন হাদিসটি গ্রহণযোগ্য হাসান সনাদে বর্ণিত ওমরানব মাক বইয়াসীবা বাইতুল মোকাদ্দাস যখন ইহুদিনে আবাদ করবে তখন মদিনা উজাড় হয়ে যাবে এখানে বসতি গড়বে মদিনার বসতি হারিয়ে যাবে মদিনায় কোনো লোক আর থাকবে না এখন সেই পর্ব আরম্ভ হয়েছে সে সিনারিও আমাদের সামনে আসছে ওমর বাই তেলমাক দিসে খারাপ হয়ে আছে বাইতের মকাদ্দাসের আবাদ আমার দুটো অর্থ একটা হলো ইহুদিরা সারা বিশ্ব থেকে ইহুদিরকে এনে এখানে বসবাস করিয়ে দেবে বিল্ডিং বানিয়ে তাদের বাসস্থান রেসিডেন্সির আয়োজন করবে এটা একটা অর্থ আরেকটা হল বাইতুল মকাদ্দাস আবাদ করবে মাহেদিয়াল ইসলাম ইসাল ইসলাম এসে খেলাবদের মাধ্যম সেটা আমার সামনে আছে দ্বিতীয় আবাদ প্রথম আবাদ এখন হচ্ছে ইহুদিরা যখন বাইতুল মকাদ্দাস দখল করে তাদের ইহুদি সদস্য দিয়ে আবাদ করে নেবে জনাকীর্ণ করে নেবে মোদিনা জনশূন্য হয়ে যাবে আর মোদিনা যখন জনশূন্য হবে ও খরা বুয়েশ্রী বা কুরুজুল মাল হামা মদিনা জনশূন্য হওয়ার আর্থ হবে মহাযুদ্ধের ডামাডোল বেজে উঠা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া মহাযুদ্ধ রাজধানী ঘোষণা করা এই প্রথম পর্ব ঢঙ্কা বেজে গেল এরপরে মদিনা জনমানব শূন্য হবে মহাত্তাইমা মালিক একটি হাদিস রয়েছে তার থেকে রুকুমনাল মদিন আল আসিমা মোদিনা তোমরা ছেড়ে দিবা মোদিনা যখন বিশ্ব ইতিহাসের সবচেয়ে সুন্দরতম সাজ গোদিনা তৈরি হবে তার যখন ইতিহাসে সবচেয়ে সৌন্দর্য রূপ গ্রহণ করবে তখন তোমরা সবাই মোদিনা ছেড়ে দিবা কেউ থাকবে না হাতিল কালমো এমনকি নবদির মসজিদে কুকুর বা হিংসর পানি ঢুকবে আলা সওয়ারিল মসজিদে মসজিদের পিলারে পেশাব করবে সে কুকুর আবারও কেউ থাকবে না এই অবস্থা মদিনায় হবে সে লক্ষণ দু চোখকে দেখতে পাচ্ছি কোন অনুষ্ণা জানানা দিয়ে তাকাকে দেখতে পাচ্ছি সেটা হবে অরুজুল মাল হামাতে ফটফুল কুস্তিন তিন আর যখন মহাযুদ্ধ শুরু হবে তুরস্কের ইস্তাম্বুল হয়তো মুসলিমদের হাত হয়ে যাবে রিসেন্টলি অল্প সময়ের মধ্যে কার হাতে পড়বে জানি না কিন্তু মহাযুদ্ধের মাধ্যমে ইস্তাম্বুলকে আবার মুসলমানরা দখল করবে ইস্তাম্বুল যখন মুসলমানদের দখলে আসবে এমন মাহাদির নেতৃত্বে সত্তর হাজার ইউরোপিয়ান মুসলিম সেই ইস্তাম্বুল বেইমানদের সাথে যুদ্ধ করে দখল করে নেবে ফাইজা জাউহা নজারু সেই সত্তর হাজার নৌ মুসলিম সহি মুসলিমের হাদিস সত্তর হাজার নৌ মুসলিম তাৎকা ইমানওয়ালা পুরনো ইমানদার না পুরানো ইমান দিয়ে কাজ হয় না পুরনো মুসলমান দিয়েও কাজ হয় না নতুন মুসলিম এরা এসে ওই শহর গেরাও দেবে ফালাম ইউ কতের উদ্বেশে লাগেন অলামিয়ার মুখ বেশা আমিন কোনো অস্ত্র ব্যবহার করবে না একটা তিরুন একটা পিস্তল না কোনো অস্ত্র লাগবে না অস্ত্র ব্যবহার করবে না অলামিয়ার মুখ বেসা আমিন কোনো তীর নিক্ষেপ করবে না আকবার। কালেমার যুদ্ধ হবে মুখ থেকে কালেমা এটাই ক্ষেপণাস্ত্র হৃদয়ের এই নিক্ষেপ সেন্টার থেকে কালেমা নিক্ষেপ করে দিল ফায়স আহাদ আহাদু যা কালেমার ধাক্কায় প্রেশারে আঘাতে ওই শহর রক্ষা বাঁধ এক অংশ গড়িয়ে যাবে দ্বিতীয়বার আবার বলবে শহরের রক্ষার বাঁধের আরেক অংশ হয়ে যাবে তৃতীয়বার ওই তত্তাজা নতুন ঋণীয় করা ইমানদারেরা আবার লাইলাহ আকবার বলবে हर गेट जेटा बंद भेंगे चुरमार भे। <coughs> भे। <coughs> जा हो जाए ढुके पड़े सामने मिरकल सब घटना घटे मुमर इेपण्र जुद्धास्र इमान दिए कपड़ के हारिए देा से समय सामने सम्मानित है फिलस्ती हरुजालम के राजधानी घोषणा कर आया वस्तव एक अंश फाइजादुल्लातीना बिकुम लफीफा जन शेष मार्बे जगह जी तुम्हारे एकसाथ कर ध्वसर ही एक पार्ट अत चिंता नहीं कबरस्थने आसुक ना কারণ দূরে মরলে তো লাশ কবরস্থানে আনতে আনতে অনেক সময় লাগবে এত কষ্ট করার দরকারটা কি গোরস্থানেই মরে গেলে ওখানেই ডাফান এটা কোনো কাজী ইব্রাহিমের কথা না এটা রব্বুর আলমিনের কথা আমার কোনো দোষও নাই কারণ কথাটা আমি বানাইলে দোষ হইত রব্বুল আলমিন কোরআানে জানিয়েছেন আমি শুনেই দিলাম যার উপদেশ গ্রহণ করার ইচ্ছা সে গ্রহণ করবে ইহুদিনা শুনলে তাদেরও ভালো তাদের এই স্বপ্নের ইসরায়েল যে তাদের গরস্থান তারা জানল হারু মাসুন যুদ্ধের কথা তারাও বলে হারু মজিদ্দুন যুদ্ধ হবে হারু মজিদ দুন ফিলিস্তিনের একটা উপত্যকার নাম ওই উপত্যকায় শেষ লড়াইটা হবে তারা স্বপ্ন দেখছে দার্জাল বিজয়ী হবে আমরা বিশ্ব নেতৃত্ব দেব কিন্তু হবে না অসম্ভব আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে কেউ জয়ী হয় না মাহাদি জয়ী হবে হয়ে যাবে ভবিষ্যতে কি হবে যাদের কোরআন কিতাবে লেখা তাদের আবার চিন্তা কিসে তারপরে দুনিয়ার নিয়মে কিছু প্রতিবাদ কিছু মানববন্ধন কিছু সংগ্রাম কিছু প্রতিবাদ এগুলি করতে হয় সেজন্য আজকে মসজিদ থেকে প্রতিবাদ মিছিল যাবে মানববন্ধন মানববন্ধন করা হবে আপনারা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বন্ধনে যোগ দেবেন ইনশাআল্লাহ এটা ধর্ম ধর্মযুদ্ধের অংশ ধর্মযুদ্ধের অংশ এই মানববন্ধনে গিয়ে শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের অভিব্যক্তি জানালেন যাদের দেশ তাদেরকে ফিরিয়ে দেওয়া একটা মুসলিম উম্মার অঞ্চল ফিলিস্তিনের মুসলিমদের এটা এলাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অ্যাটম বুম তৈরি করে দিল ইহুদিনা আমেরিকাকে অ্যাটম বুম তৈরি করে দিয়ে বিনিময়ে তারা চাইল আমাদের একটা রাষ্ট্র দাও পৃথিবীতে আমাদের মাথা গুঁজার ঠাই নেই তোমাদেরকে অ্যাটম বুম তৈরি করে দিলাম তোমরা আমাদেরকে একটা মাথা গুঁজার ঠাই দিয়ে দাও আমি কোনো টাকা পয়সা চাই না তখন তারা তো দিল নিজের এক ইঞ্চি জায়গাও দিল না জানে ইহুদি জাতিকে জায়গা দিলে শান্তিতে কেউই থাকতে পারবো না জায়গাটা দিল কার কাছে মুসলমানের মুসলমানের জায়গাটা দিয়ে দিল এটেমটা দিল তারা বিনিময়ে রাষ্ট্র দিয়ে দিল কাদের মুসলমানদের এই হল তাদের ন্যায়নীতি তাদের ইনসা সে যাই হোক তো আছে আল্লাহ তো জানেন আল্লাহ কেন আনছেন এখানে আল্লাহ আসমানের ফয়সালা সামনের এই পরিণতিগুলো কোনো মানুষের হাতে নেই সরাসরি আল্লাহ হাতে সেখান থেকে নিয়ন্ত্রণ হবে অথব দুনিয়ার মানুষরা কিছুই করতে পারবে না কেমাতের সিনারিও কিভাবে একে একে দৃশ্যপটে হাজির হচ্ছে আমাদের এই যুগটা যে শেষ একেবারে বিদ্যালয়ের আট ঘন্টা বিদ্যালয়ে ক্লাস হয় সেই বিদ্যালয়ের এটা যে অষ্টম ঘন্টা কোনো সন্দেহ নেই আমরা অষ্টম ঘন্টার ক্লাসে বসে আছি শেষ ঘন্টা আর টাইম নাই রেডি হয়ে যান সবাই ইমান কি করেন জামা কাপড় রিনিউ করলে কাজ হবে না আর গাড়ির লাইসেন্স আর কোম্পানি লাইসেন্স রিনিউ করলে এখন লাভ নাই এইসব লাইসেন্স থুইয়াই পলাবেন সব এখন ইমানের লাইসেন্সটা রিনিউ করে দেন তাড়াতাড়ি আল্লাহ তালা তৌফিক দান করুন না আল্লাহ তারা আমাদের সবাইকে মাফ করে দিন না জিন্দা মুর্দা সকল মমিনা মুসলিম মুসলিমাকে মাফ করে দিন আল্লাহ সালাম আসার সময় হয়েছে সেই স্বর্ণ যুগ জান্নাতি যুগটা আমাদেরকে দেখিয়ে দেন আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি সেই যুগটা মানব জাতিকে উপহার বিশ্ব বিশ্বজন অত্যাচার থেকে মুক্তি পেয়ে যাক মানুষ অধিকার হারা বঞ্চিত মানুষরা তাদের ঠাঁই পেয়ে যাক আল্লাহ আপনার রহমতে পূর্ণ কর্মে মনুষ্যত্বের সুকুমার বৃত্তিগুলোতে পৃথিবী ভরপুর হয়ে উঠুক আল্লাহ তালা সেই সময় সেই যুগ সে পর্ব আমাদেরকে দেখিয়ে দিন আর إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واذوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تسنعون